এই পরিবেশিত হবে পৃথিবীর আজকে হচ্ছে অর্ধশত পর্ব গত তিন পর্বে আমরা আলোচনা করেছি খন্দকের যুদ্ধ আর খন্দকের যুদ্ধের ঠিক পরে ঘটে যাওয়া বনকোরজার অভিযান নিয়ে এই যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট খন্দক যুদ্ধের আগ পর্যন্ত মুসলিমদের লড়াই ছিল অস্তিত্ব রক্ষার লড়াই কিন্তু এই যুদ্ধের পর একটা ভিন্ন ইতিহাস রচিত হয় মদিনার ইসলামী রাষ্ট্র এবার টিকে থাকা সংগ্রামকে ছাড়িয়ে আক্রমণাত্মক মেজাজ ধারণ করে রাজনৈতিক ময়দানে দাবার ছক উল্টে যায় বিশাল এক সামরিক জোটকে পরাস্ত করার মাধ্যমে স্নায়ুযুদ্ধে মুসলিমরা যোজন যোজন এগিয়ে যায় আরবের রাজনৈতিক শক্তিগুলো মুসলিমদের বিরুদ্ধে আর কোন অভিযান পরিচালনা করার মত সাহস বা মনোভাব হারিয়ে ফেলে মুসলিমদের বিরুদ্ধে এটাই ছিল কোরআতে সর্বশেষ আক্রমণ ব্যাপারটা এমন ছিল না যে তারা মুসলিমদের প্রতি সহানুভূতিশীল হয়েছে বরং যুদ্ধে হেরে গিয়ে তারা মনোবল হারিয়ে ফেলে তাদের শক্তি কমে যায় এবং একটা সময় মুসলিমদের তারা সমীহের চোখে দেখা শুরু করে অবস্থা এমন দাঁড়ায় যে মুসলিমদের অস্তিত্ব মেনে নেওয়া ছাড়া তাদের আর কোনো উপায় বাকি ছিল না খন্দক যুদ্ধের প্রায় এক বছর পর মুসলিম আর কোরাইশদের মধ্যে হুদাই বিয়ার সন্ধি হয় আর এই সন্ধির মাধ্যমে কোরাইশরা মুসলিমদের অস্তিত্বকে কার্যত স্বীকার করে নেয় আল্লাহ আলে ইমরানি বলেন ইসবিরু ও সবিরু অর্থাৎ তোমরা ধৈর্য ধারণ করো এবং এই ধৈর্যে অন্যের সাথে প্রতিযোগিতা করো। অর্থাৎ শুধু কর্য ধরাটাই যথেষ্ট নয় বরং এমন ধৈর্য ধরা চাই যেন ধৈর্যশীল শত্রুর সাথেও পেরে ওঠা সম্ভব হয় বদর উহুদ খন্দক তিনটি বড় বড় যুদ্ধে যখন মুসলিমরা ধৈর্যের সাথে মোকাবেলা করল তখন কাফিররাই মানসিকভাবে ক্লান্ত আর হতাশ হয়ে পড়ে এই কারণে আবু সুফিয়ানার কখনোই মদিনার বিরুদ্ধে সেনাবাহিনী জড় করতে সক্ষম হয়নি খন্দকের যুদ্ধের মধ্য দিয়ে মুসলিমরা একটি কঠিন সময় পার করে এটা ছিল টিকে থাকার সময় যদিও বলা হয়ে থাকে হিজরতের সাথে সাথেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কিন্তু এর শুরুর বছরগুলো ছিল শঙ্কা গোপনীয়তা আর নিরাপত্তাহীনতার বছর প্রতিষ্ঠা লগ্নে মদিনা রাষ্ট্র কোনো সমৃদ্ধ শক্তিশালী রাষ্ট্র ছিল না ত্রিমুখী আক্রমণের সংখ্যায় মদিনার পরিবেশ থমথমে হয়ে থাকত একদিকে মক্কার কোরআশ আর একদিকে অন্য দিকে বেদুইনরা সে সময়টা সাহাবিরা অস্ত্র পাশে রেখে ঘুমাতেন সময়টা এতটাই অনিরাপদ ছিল মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর প্রথম পাঁচটা বছর ছিল খুবই কঠিন কিন্তু মুসলিমরা ছিলেন দৃঢ়পদ তারা সাহস হারাননি আল্লাহর ওপর ভরসা করেছেন তাই সময়ের পরিক্রমায় খন্দকের পর মুসলিমরা শক্ত অবস্থানে পৌঁছতে সক্ষম হয় এরপর থেকে মুসলিমদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি কেবলই এগিয়ে যাওয়া এই যুদ্ধের পর আল্লাহ রসুল্লাহ আলী হোসালাম বলেন এখন থেকে আমরা তাদের উপর আক্রমণ করব তারা আর আমাদের আক্রমণ করতে পারবে না খন্দকের যুদ্ধের সাথে সাথে মোদিনার পররাষ্ট্রনীতিতে একটা বড় পরিবর্তন ঘটে সেটা হচ্ছে আক্রমণাত্মক সূচনা। খন্দকের আগের জিহাদগুলো ছিল মূলত রক্ষণাত্মক এই যুদ্ধের মাধ্যমে মোদিনা থেকে ইহুদিদের সর্বশেষ গোত্রটিকে সরিয়ে দেয়া হয় মোদিনার ভেতর শত্রু বলতে বাকি থাকল কেবল মোনাফিকরা বলা যেতে পারে খন্দকের যুদ্ধের মাধ্যমে ইসলামী রাষ্ট্র কৈশোর থেকে যৌবনে পদার্প করল তবে আজকে আমাদের পর্বে আমরা কোনো প্রকার জিহাদ বা রাজনৈতিক ঘটনা নিয়ে আলোচনা করব না আজকের পর্বে আমরা রসুল্লাহ আলিউসালামের একটি বিয়ে নিয়ে আলোচনা করব আর সেটি হচ্ছে জৈনা ব্রাদ আনহুর সাথে বিয়ে এই বিয়ে নিয়ে আলাদাভাবে আলোচনা করা হচ্ছে এই কারণে যে এই বিয়েকে কেন্দ্র করে ইসলাম বিদ্বেষীরা রসুল্লা আলামের চরিত্রে কালিমা লেপন করতে চায় আমরা বলেছি। ন যে দুটো বিয়ে নিয়ে ইসলামের শত্রুরা সবচেয়ে বেশি সমালোচনা করে সেগুলো হচ্ছে আয়স রাদ আনহা এবং জাইনাবাদ আনহার সাথে বিয়ে এই দুটো বিয়েই সরাসরি আল্লাহ নির্দেশে সম্পাদিত হয়েছে আজকের পর্বে আমরা জাইনাবাদহার সাথে নবীজ সাল্লু আলহিসলামের বিয়ের কাহিনী এবং এই কাহিনীর সাথে সম্পর্কিত যাবতীয় আগের ও পরের বিষয় নিয়ে আলোচনা করবেন প্রথম যুগের মুসলিমা সম্ভ্রান্ত পরিবারের এই নারী ছিলেন জাহাসী বিন রিবাব এবং আমিনা বিনতে আব্দুল মুতালিবের কন্যা উহুদের একজন শহীদ আব্দুল্লা বিন ঘটনা আমরা আলোচনা করেছি ছিলেন তাঁরিবন আর সম্পর্কের দিক থেকে তিনি ছিলেন রসুল্লাহ আলী আসলামের ফুপাত বোন মদিনায় একদম প্রথম দিকে যারা হিজরত করেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন জনাব তিনি তা তাকোয়ার জন্য পরিচিত ছিলেন তিনি দিনে রোজা রাখতেন রাতে সালাতে দাঁড়াতেন পা ব্যথা হয়ে যেত তবু সালাদ ছাড়তে চাইতেন না আর তার অন্তর ছিল উদার দান করতেন হাত খুলে তার দানের চমৎকার একটা বর্ণনা দিয়েছেন মা আয়সারে দেওয়ানহা সতীন হিসেবে আয়েশার সবচেয়ে যোগ্য প্রতিদ্বন্দ্বী ছিলেন জাইনাব আনহা। কিন্তু জাইনাব এতই গুণী একজন নারী ছিলেন যে খোদ আয়েশাও তার সতীনের প্রশংসা না করে পারেননি আয়শা জাইনাবের ব্যাপারে বলেন দিনদারিতার বিচারে জাইনাবের মতো অসাধারণ আর কোন নারীকে দেখিনি তাকোয়া বল সত্যবাদিতায় বল তিনি ছিলেন সেরা আত্মীয় স্বজনের প্রতি তার যে দর ছিল তেমনটাও আর কারো মাঝে দেখিনি দান করার ক্ষেত্রে সবার চেয়ে এগিয়েছিলেন দান করার সময় কখনও নিজের কথা ভাবতেন না এভাবেই আল্লাহ নৈকট্য অর্জন করেছিলেন এই বান্দি হ্যাঁ দোষ বলতে একটা দোষ তার ছিল চট করে রেগে যেতেন প্রচন্ড রেগে যেতেন তবে সেই রাগ কখনোই খুব দীর্ঘক্ষণ স্থায়ী হতো না জাইনাবের দানশীলতা নিয়ে একটা মজার গল্প আছে আয়সারাদহা বলেন একবার রসল্লা আলাইসালাম আমাদের বললেন তোমাদের মধ্যে যার হাত সব লম্বা সেই সবার আগে আখিরাতে আমার সাথে মিলিত হবে এই কথা শুনে তারা সবাই নিজেদের হাতের দৈর্ঘ্য মাপতে শুরু করে দিলেন দেখা যাক কার হাত বেশি লম্বা আসলে হাত লম্বা বলতে রসল্লা আলী আসলাম বুঝিয়েছিলেন কে কত বেশি সাদাকা করে বিষয়টি বুঝতে পেরে আয়সা আনহা বলেন আমাদের মধ্যে সবচাইতে লম্বা হাত ছিল জৈনবের রসুল্লাহ আলী আসলামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি সাদা করতেন জাইনব রাদিলহা আল্লাহ রসুল্লাহু আলী আসলামের এই কথাটিও সত্যি হয় রসুল্লা সাল্লু আলহিসালামের মৃত্যুর পর উমুলেনদের মধ্যে তিনি সবার আগে মারা যান চাইলেন তার এই হুপাত বোনকে পালক পুত্র জাইদ এবং হারিসার সাথে বিয়ে দিতে এর পেছনে একটা কারণ ছিল তৎকালীন আরবে বংশমর্যাদায় পার্থক্য থাকলে বিয়ে হত না জাই অতীতে ছিলেন একজন দাস রসুল্লাহসাল্লু আলি আসলাম তাকে মুক্ত করে দিয়েছিলেন এবং পালক পুত্র হিসেবে গ্রহণ করেন অন্যদিকে জাইনাব কুরাইশের সম্ভ্রান্ত পরিবারের কন্যা সামাজিক মর্যাদায় দুজনের মাঝে বিশাল পার্থক্য সে সময় আরবরা স্বাধীন হওয়া দাসকে খুব একটা সম্মানের চোখে দেখত না কিন্তু এটা ইসলামের শিক্ষা নয় ইসলামে ধনী গরীব উচ্চবংশ নিম্নবংশ সাদা কালো এসবের ভিত্তিতে মর্যাদা নির্ধারিত হয় না বরং ইসলামে কারো মর্যাদা নির্ধারিত হয় তার তাকুয়ার দ্বারা আর তাই রসুল্লা সাল্লু আলিয়াস্লাম চাইলেন আরবদের বৈষম্যমূলক মনোভাব বদলে যাক মুসলিমরা যেন তাকুয়া দিয়ে মানুষকে বিচার করে মর্যাদা দিয়ে নয় আর তাই তিনি নিজ পরিবার নিজ আত্মীয়দের দিয়েই স্রোতের বিপরীতে যাওয়ার সূচনা করেন জাইনাবের কাছে তিনি জায়দকে বিয়ের প্রস্তাব দিলেন জাইনাব প্রথমে রাজি হলেন না তখন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন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 কোন কাজের আদেশ করলে কোন ইমানদার পুরুষ ও ইমানদার নারীর সে বিষয়ে ভিন্ন কোনো সিদ্ধান্তের অধিকার থাকবে না। যে আল্লাহ ও তার রসুলের আদেশ অমান্য করে সে তো প্রকাশ্য পথভ্রষ্টায় পতিত হয়। আল হয়ত্রিশ এই আয়াত নাজিলের পর জাইনা বিনাতরকে তর্কে হয়ে গেলেন তিনি আল্লাহ সন্তুষ্টের জন্য জাই দেবেন হারিসাকে বিয়ে করেন যদিও মাক্কী জীবনে জায়দেন হারিসার ব্যাপারে আমরা আলোচনা করেছি ঘটনার এই পর্যায়ে তার ব্যাপারে আবারও আমরা সংক্ষেপে জেনে নেই হারিসা ছিলেন এক ছিলেনের অনেক বছর আগে তার বাবা ও মায়ের গোত্রের মধ্যে একটি বিবাদের সূত্র ধরে ঘটনাক্রমে তাকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে দাস হিসেবে বিক্রি করে দেয়া হয় এর চেয়ে খারাপ সময় হয়তো জাইদের জীবনে আর ছিল না কিন্তু অদ্ভুত ব্যাপার হলো এই দুঃসময়ের হাত ধরেই জাইদের জীবনে সবচেয়ে অসাধারণ ঘটনাটা ঘটে উকাসের মেলা থেকে জায়দকে দাস হিসেবে কিনে নেন রসুলের স্ত্রী হিসেবে তার হাতে দিলেন এরপর বড় হতে লাগলেন সবচেয়ে সেরা মানুষ আলী আসলামের কাছে এই ঘটনা আরও বেশ কয়েক বছর পরে জাইদের বাবা জানতে পারেন জায়দ মক্কায় আছেন তিনি ভাইকে সাথে নিয়ে তরিঘড়ি করে মক্কা চলে এলেন রসুল্লাহু আলী আসলামকে অনুরোধ করলেন যেন তিনি জায়েদকে তাদের হাতে ফিরিয়ে দেন রসল্লাহ বললেন জায়দ যা চায় তাই হবে জায়দ যদি বাবার কাছে ফিরে যেতে চায় তবে তার কোনো আপত্তি নেই জাইদের বাবা চাচা শুনে খুব খুশি হলেন তারা ভাবতেই পারেননি এত সহজে রসলাস্লু আলাই রাজি হবেন। হবেন্লাহ আলাইস্লাম জাইদকে দেখে তার মতামত জানতে চাইলেন জাইদ বহুদিন পর আপন দেখলেন বাবা চাচাকে দেখেই চিনতে পারলেন কিন্তু তাদের দুজনকে অবাক করে দিয়ে জাইদ বললেন আমি আমার বাবা চাচার চাইতে আপনার সাথে থাকা বেশি পছন্দ করি আল্লাহ এরপর জায়দকে নিজের সন্তান হিসেবে ঘোষণা করলেন এবং তাকে মুক্ত করে দিলেন কাউকে পালক হিসেবে গ্রহণ করা খুব বেশি আনকমন ঘটনা ছিল না কিন্তু তাকে সন্তান হিসেবে ঘোষণা দেয়া একটা আনকমন ঘটনা ছিল হয়তো বহু বছরে একবার ঘটত রসুল্লাহ সাল্লু আলিউসালাম তাই করলেন এবং এর মাধ্যমে জাই দেবেন হারিসা অফিসিয়ালি কোরাইশদের একজন হয়ে গেলেন নবীজিস সবার মাঝে গিয়ে উন্মুক্তভাবে এই ঘোষণা দেন জাইবেন হারিসা হয়ে গেলেন জাই দেবেন মুহাম্মদ একজন স্বাধীন ব্যক্তি জাইদের বাবার প্রথমে খুব মন খারাপ ছিল ছেলেকে এতদিন পর পেলেন কিন্তু ছেলে বাবার কাছে আসতে চাইল না কিন্তু এই দৃশ্য দেখে তারা কিছুটা আশ্বস্ত হলেন জাইদকে রেখে ফিরে গেলেন জাইদ প্রথম যুগের মুসলিমদের একজন বদর অহুধ খন্দক গুরুত্বপূর্ণ সবগুলো যুদ্ধে তিনি অংশ নিয়েছিলেন নিজে সন্তানতুল্য দায়িত্ববান সাহসী এই যুবককেই রসুল্লাহ আলী ইসলাম তার হুপাত বোন জাইনবের জন্য পছন্দ করলেন বংশমর্যাদায় দুজনের মধ্যে জায়নাব এগিয়ে থাকলেও দিনদারিতা চরিত্র আর তাকোয়ায় দুজনই ছিলেন অনেক এগিয়ে তাই বংশের কারণে উঁচু বা নিচু চোখে দেখার যে আরবদের প্রথা ছিল সে প্রথাকে ভেঙে দিতে আল্লাহ রসুলসাল্লু আলী ইসলাম তার পরিবারের দুই সদস্যকে বেছে নিলেন নিচু বংশের সাথে কারো সংসার করার ব্যাপারে মানুষের যে অস্বস্তি কাজ করত সেই অস্বস্তিটুকু যেন এর মাধ্যমে মুছে যায় কিন্তু দুজনের সংসারে বনিবনা হল না স্বামী স্ত্রী দুজনে দিনদার হলেই যে সংসার সুখে হবে এমন কোন কথা নেই তাদের সংসার ঠিক ছিল মাত্র এক বছর এমন না যে তাদের দুজন দিনদার ছিলেন না বরং তাদের দিনদারিতা নিয়ে কোনো প্রশ্নই নেই যাই ছিলেন রসুল্লাহ আলাই স্নেহভাজন সন্তানের মতো নিজের ছেলের মত তিনি তাকে মানস করেছেন তিনি সেই একমাত্র সাহাবি যার নাম আল্লাহ তালা কোরআনে নাম ধরে উল্লেখ করেছেন জাইদের মৃত্যুতে রসুল্লাহ সাল্লু আলি উস্লাম প্রচণ্ডভাবে ব্যথিত হয়েছিলেন এমনকি রসুল্লাহ আলীমের মৃত্যুর পর যখন খলিফা নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল একজন সাহাবি বলেছিলেন আজ যদি জাইদ বেঁচে থাকতেন তাহলে আমরা জাইদকে ছাড়া আর কাউকে চিন্তা করতাম না অন্যদিকে জায়না বলছিলেন একজন মুত্তাকি মুসলিমা এর পরেও দুজনের দাম্পত্য জীবনে খাপ খায়নি এটা মোটেও অস্বাভাবিক কোনো ব্যাপার নয় অনেক ভালো দুজন মানুষের একসাথে হৃদয় মিল না হতেই পারে বিচ্ছেদের আগে জাইদ রসুল্লাহ আলহামের কাছে মাঝে মাঝে এসে অনুযোগ করতেন যে তাদের সংসারে ভালোবাসা নেই রসুল্লাহসাল্লাহ আলহাসাম জাইদকে ধৈর্য ধরতে বলতেন বলতেন আল্লাহকে ভয় করো। কিন্তু শেষ পর্যন্ত তাদের মধ্যে সংসার টিকল না তারা দুজনেই সংসার না চালানোর ব্যাপারে সিদ্ধান্ত নিলেন দুজনের সম্বন্ধিত জাইদ জাইনাবকে তালাক দেন জাইদের সাথে যায়নাবের বিচ্ছেদের পর নীজের সাথে জাইনাবের বিয়ে হয় সেই ঘটনা জানার আগে আমাদের বুঝে নেওয়া প্রয়োজন সেই যুগে দত্তক সন্তানের ব্যাপারটি কেমন ছিল তৎকালীন আরব সমাজে দত্তক নেয়ার রীতি খুবই স্বাভাবিক একটা ব্যাপার ছিল কিন্তু দত্তক নেয়া বলতে আমরা বর্তমান সময়ে যেমনটা বুঝি তৎকালীন আরবে তেমনটা ছিল না সে সময় যদি কোনো ব্যক্তি কাউকে দত্তক হিসেবে নিত তাহলে পালক ছেলে বা পালক মেয়ে দত্ত গ্রহণকারী নিজের ছেলে বা মেয়ের মতো সমস্ত অধিকার লাভ করত তারা দত্ত গ্রহণকারী বংশনাম গ্রহণ করত সম্পত্তিতে উত্তরাধিকার লাভ করত। অর্থাৎ, করত্র আর ঔরসজাত পুত্রের মধ্যে কোন পার্থক্য করা হতো না পালক পুত্রের তালাক স্ত্রীকে বিয়ে করা ছিল জাহেলিয়াতে সংস্কৃতিতে হারাম একেবারেই মেনে নেয়ার মতো না যেমনটা নিজের ঔরসজাত পুত্রকে কেউ বিয়ে করে না অর্থাৎ যেমন সম্পর্ক সেটাই তাদের উপর প্রযোজ্য হত কিন্তু দেয় আল্লাহ বলেন জাল অবুম জুম কৌলু يَهْدِ কুম ও দিস উদি আব ইম হুয়াই আল্লাহ তোমাদের পোষ্য পুত্রকে তোমাদের পুত্র করেননি এগুলো তোমাদের মুখের কথা মাত্র আল্লাহ ন্যায় কথা বলেন এবং পথ প্রদর্শন করেন তোমরা যাদেরকে তাদের পরিচয় ডাকো এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো তবে তারা তোমাদের দিনই ভাই ও বন্ধুরূপে গণ্য হবে এ ব্যাপারে আগে যদি তোমাদের কোনো ভুল হয়ে থাকে তবে তাতে তোমাদের জন্য কোন গুন নেই তবে ইচ্ছাকৃতী হলে ভিন্ন কথা আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু সুরা আহজাব আয়াত চার এবং পাঁচ অর্থাৎ ইসলাম একটি নতুন বিধান নিয়ে আগমন করল আর সেটি হচ্ছে পালক পুত্রকে পুত্র বললেই সে পুত্র হয়ে যায় না বরং তাদের সম্পর্ক হচ্ছে ভাতৃত্বের সম্পর্ক এই আয়াত নাজিল হওয়ার আগ পর্যন্ত জায়দকে ডাকা হতো জায় দেবেন মোহাম্মদ এই আয়াত নাজিলের পর তিনি আগের নামে ফিরে যান জায় দেবেন হারিজা ইসলামে পোষ্য পুত্রের নাম তার আসল পিতার নামে হতে হবে পালক পিতার নামে নয় পালক পুত্র বা ঔরসজাত পুত্রের অধিকার একই রকম হবে না অর্থাৎ তাদের মধ্যে পার্থক্য থাকবে যেমন পালকপুত্র উত্তরাধিকার বা তার পালক বাবা থেকে উত্তরাধিকার সূত্রে কোন সম্পদ লাভ করবে না পালকপুত্র যখন বালেক হবে তখন পালক মাকে তার সামনে পর্দা করতে হবে অথবা পালক কন্যার ক্ষেত্রে সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তাকে পালক বাবার সামনে পর্দা করতে হবে কিন্তু আমাদের মনে রাখতে হবে ইয়াতেমে দেখাশোনা করা ভরণ দেয়া ইসলামের নজরে খুব মহৎ কাজ। অনেক বেশি স্তবের একটা কাজ কিন্তু ইয়ীম বা পালকপুত্র কিংবা কন্যা কখনোই পালক পিতার নামে পরিচিত হবে না এবং পিতা পুত্রের সম্পর্ক তাদের উপর প্রযোজ্য হবে না আল্লাহ পালক পালকপুত্রের ব্যাপারে সমাজের জাহিলিয়াতের যে রীতি ছিল তা ভেঙে ইসলামের ন্যায় ও সত্য প্রতিষ্ঠিত করতে চাইলেন কোন গাছ যদি বড় হয়ে মাটির গুভের শিকড় গজিয়ে বসে তখন সেই গাছ উপড়ে ফেলার কাজ সাধারণ কাউকে দিয়ে হয় না তেমনি ভাবে পালক সন্তানের এই সামাজিক প্রথা ভেঙে দেওয়ার জন্য আল্লাহ আল্লাহ বেছে নিলেন আর এটার জন্য কিন্তু আল্লাহ চাইলেন কাজের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে এই প্রথাকে ভেঙে দিতে আর তাই তিনি নিজের তা প্রীত বিয়ে দিলেন জাইনবের সাথে মুখে বলা আর করে দেখানো কখনোই এক নয় কোন কথা বলার করে দেখালে নিশ্চিতভাবেই সেটা অনেক বেশি প্রভাব সৃষ্টি করে আল্লাহ সেটাই ফ্যাস করেন আল্লাহ রসোল্লার সাথে জাইনাবের বিয়ে দিয়ে দেন এই বিষয়টা নিয়ে জাইনাব খুব গর্ব করে আল্লা রসুল সাল আলহামের অন্য স্ত্রীদের বলতেন তোমাদের বিয়ে হয়েছে জমিনে আর আমার বিয়ে হয়েছে আসমানে পুরো এই ঘটনায় দুটো বিষয় সুপ্রতিষ্ঠিত হয়ে গেল এক দত্তক নেয়া বলে কিছু নেই পালক পুত্র বা কন্যাকে স্ব পিতৃপরিচয়ে বড় করতে হবে দুই পালক পুত্রের তালাক স্ত্রীকে বিয়ে করতে কোন সমস্যা নেই এটি সামাজিক কুপ্রথা মাত্র আয়াত নাজিল হওয়ার পর রসুল্লাহ আলহিউসলাম জাইদ এবেন হারিসাকেই বিয়ের প্রস্তাব নিয়ে যায়নাবের কাছে পাঠান হাজার আল্লাহকালানি রাহিমাহুল্লাহ এই বিয়ের প্রস্তাব নিয়ে জাইদকে পাঠানোর ব্যাপারটাকে হিক্মা হিসেবে উল্লেখ করেছেন যাতে মুনাফিক আর অজ্ঞদের কাছে এই বিষয়টা পরিষ্কার হয় যে রসুল্লাহু আলি আসলাম জায়েদকে বাধ্য করেননি যায়নাবকে তালাক দিতে তালাক দেয়ার প্রক্রিয়াটা একান্তই তাদের ব্যক্তিগত দাম্পত্য সমস্যার কারণে সংঘটিত হয়েছিল এই বিএনএ এবং জাইনাব আর আল্লাহ রসুলসাল্লা আলীমকে ঘিরে বেশ কিছু কাহিনী ঘটে কাহিনীগুলো ঘটায় সেই যুগের মুনাফিকরা আর এই যুগের ইসলাম বিদ্বেষীরা এই ঘটনাকে পুঁজি করে রসুলসাল্লাহ আলিউলামের চরিত্র হননের চেষ্টা করে এই কাহিনীগুলো এতটাই বিস্তৃতি লাভ করে যে প্রাচীন কিছু ইসলামী তফসির ও ইতিহাসের বইগুলোতে সেই কাহিনীগুলো জাগা করে নেয় সেগুলোর উপর ভিত্তি করে ইসলাম বিদ্বেষীরা কিছু অভিযোগ উত্থাপন করে আর এই অভিযোগগুলোর মাধ্যমে তারা রসুল সাল্লাহ আলি ইসলামের চরিত্রের ব্যাপারে আমাদের মনে সন্দেহ সৃষ্টি করতে চায় পুরো বিষয়টা আসলে কি হয়েছিল সেটার ব্যাপারে মোটামুটি তিনটি ব্যাখ্যা পাওয়া যায় সেগুলো হলো এক রসুল্লাহ সাল আলিউসলাম জাইনাবের প্রতি আকৃষ্ট হয়েছিলেন বা তার প্রতি দুর্বলতা ছিল যে কারণে তিনি জাইদের সাথে জাইনাবের বিবাহ বিচ্ছেদ চেয়েছেন বা ঘটিয়েছেন যেন তিনি জাইনাবকে বিয়ে করে নিতে পারেন এই ব্যাখ্যা অনুসারে জাইদ রসুল্লাহু এই দুর্বলতা আজ করতে পেরেছিলেন তাই তিনি জাইনাবকে তালাক দিয়ে দেন এটা হচ্ছে ইসলাম বিদ্বেষী এবং ওরিয়েন্টালিস্টদের ব্যাখ্যা দ্বিতীয় মতটি হচ্ছে জাইনাবের প্রতি রসুল্লাহু আলী ইসলামের দুর্বলতা ছিল কিন্তু তিনি বিষয়টা গোপন রেখেছিলেন পারস্পরিক বনিবনা না হওয়ায় জাইদ জাইনাবকে তালাক দেন এই মতটি কিছু প্রাচীন তফসির গ্রন্থে পাওয়া যায় কিছু মুসলিম আলিম এই মত দিয়েছেন এবং তৃতীয় মতটি হচ্ছে জাইনাবের প্রতি রসুল্লাহ সাল্লি আসলামের কোন দুর্বলতা ছিল না না এর পক্ষে কোনো দলিল আছে না এই বিষয়টি রসুল্লাহ আলী মর্যাদার সাথে সংগতিপূর্ণ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম জানতেন যে জাইদ আর জাইনাবের ছাড়াছাড়ি হয়ে যাবে আর এরপর তার সাথে জাইনবে বিয়ে হবে কিন্তু এটা জানা সত্ত্বেও তিনি জাইদকে বার বার সংসার চালিয়ে যাবার উপদেশ দিয়েছেন কারণ তিনি তালাকের এই বিষয়ে নিজেকে জড়াতে চাননি ভবিষ্যতে এই ঘটনা ঘটবে সেটা জেনে তিনি অস্বস্তিতে ভুগছিলেন বেশিরভাগ আলিম এই মত গ্রহণ করেছেন এবং এটি সবচেয়ে প্রতিষ্ঠিত ব্যাখ্যা এবার আমরা এই তিনটি ব্যাখ্যা নিয়ে সংক্ষেপে আলোচনা করব প্রথম ব্যাখ্যাটি হচ্ছে মূলত ওরিয়েন্টালিস্ট ইসলাম বিদ্বেষী এবং তৎকালীন মুনাফিকদের তারা বলেন আল্লা রসুল্লা আলাইসাল্লাম ঘটনাক্রমে জাইনাবকে দেখে জাইনাবের প্রেমে পড়ে যান তাই তিনি জাইদকে তালাক দিতে বলেছেন যেন জাইনাবকে বিয়ে করতে পারেন এর জবাব হচ্ছে জাইনাব আনহা নতুন কেউ নন আল্লাহ রসুল্লাহ অনেক আগে থেকেই জাইনাবকে চিনতেন তখনও হিজাবের আয়াত নাজিল হয়নি তিনি জাইনাবকে আগেই দেখেছেন বিয়ে করতে চাইলে তিনি আগেই জাইনবকে বিয়ে করতে পারতেন আর রসুল্লাহ সাল্লা আলি ওয়াসাল্লাম নিজেই চেয়েছেন জাইদের সাথে জাইনাবের বিয়ে হোক তাদের সংসারে যখন বনিবনা হচ্ছিল না তিনি সেটা করেননি। তিনি যদি জাইনাবের প্রতি আগ্রহী থাকতেন তাহলে জাইদকে বার বার সংসার চালিয়ে যাবার উপদেশ দিতেন না কাজেই তাদের এই সমালোচনা পুরোপুরি ভিত্তিহীন অবান্তর আল্লাহ মুবারকিম তাদের এই সমালোচনার কারণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেছেন মুনাফিকরা এই ধরনের কথাবার্তা ছড়িয়েছিল কারণ তারা বুঝতে পারছিল অস্ত্রের জোরে মুসলিমদের পরাজিত করা সম্ভব নয় তাই তারা নতুন কৌশল হিসেবে রসলুল্লা আলহামের চরিত্র হননের চেষ্টা চালায় যেন তার প্রতি মানুষের সম্মান ও ভক্তি নষ্ট হয়ে যায় অর্থাৎ তাদের এই অপপ্রচার ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দ্বিতীয় ব্যাখ্যাটি হল রসুল্লাহ আলাইসলামের জাইনাবের প্রতি দুর্বলতা ছিল এর প্রমাণ হিসেবে বেশ কিছু হাদিস উপস্থাপন করা হয় এই হাদিসগুলোর একাধিক ভার্সন আছে এই ক্ষেত্রে সবচেয়ে বিখ্যাত যে ঘটনাটা উল্লেখ করা হয় সেটা হলো একদিন রসুল জাইদেব হারিসের বাড়িতে গেলেন তখন পর্দার বিধান নাজিল হয়নি জাইদ বাড়িতে ছিলেন না জাইদের স্ত্রী জাইনাব দরজা খুলে রসুল্লাহ সাল্লাহু আলাইসলামের সাথে কথা বললেন সেখানে জাইনাবকে দেখে রসুল্লাহ সাল্লু আলী আসলাম আকৃষ্ট হলেন অনেকে দাবি হলো। তারই ফলাফল হিসেবে পরবর্তীতে জায়দ জাইনাবকে তালাক দেন কিংবা জায়েদ মনে করছেন রসুল্লাহ সাল্লিসলাম জাইনাবের ব্যাপারে আগ্রহী তাই তিনি জাইনাবকে তালাক দিতে চেয়েছেন এই ধরনের হাদিস একাধিক আছে যেগুলো পড়লে মনে হতে পারে যে জাইনাবকে দেখে রসুল্লাহ সাল্লাহ আলিহাস্লামের ভালো লাগে যায় এবং তার প্রতি তিনি আকৃষ্ট হয়ে পড়েন কিন্তু এই হাদিসগুলো তিনটি কারণে গ্রহণযোগ্যতা পায় না প্রথম কারণ হল এই বিষয়ে যতগুলো হাদিস আছে তার একটিও সনদের বিচারে সহি নয় দ্বিতীয় কারণ হলো এই বিষয়ে একাধিক হাদিস থাকলেও হাদিসগুলোর মাঝে মতন অর্থাৎ বর্ণনায় ভিন্নতা এতই বেশি যে এই হাদিসগুলো সম্মিলিতভাবে বা শক্তিশালী হবার কোনো সম্ভাবনা নেই উল্টো হাদিসগুলো জাল হবার সম্ভাবনাই বেশি তৃতীয় কারণ হল এই হাদিসে আল্লাহ রসুলসাল্লু আলহি আসলামের ব্যাপারে যে বর্ণনা এসেছে সেগুলো আল্লা রসুলসাল্লু আলিহাস্লামের মর্যাদার সাথে যায় না আল্লাহ রসুল্লাহু আলি আসলাম একজন মানুষ ছিলেন সত্যি যদি তার কাউকে ভাল লেগে যায় সেটাও অসম্ভব নয় কারণ অন্তরের উপরে মানুষের নিয়ন্ত্রণ থাকে না কিন্তু একজন নবীর জন্য সঙ্গত বা শোভনীয় নয় যে তিনি কারক প্রেমে পড়ে যাবেন এই হাদিসগুলো প্রথম যুগের কিতাবগুলোতে উল্লেখ করা আছে সত্যি পরবর্তী যুগের আলিমরা সেগুলো যাচাই করেছেন পরীক্ষা করেছেন এবং সেগুলো গ্রহণ করেননি সনদ মতনের বিচারে এই ব্যাখ্যা টেকে না যে আল্লাহ রাসুসাল্লা আলিয়াস্লাম জাইনাব প্রেমে পড়েছেন এবার কোরআনের কথা কুরান এই প্রসঙ্গ সুর আহসব আল্লাহ বলছেন কৌ জ পিল্লি ফবদি ত অতঃন্ হু তলম কব لِكَ পরালি يَكُونَ على আল মু আর স্মরণ করো আল্লাহ যার উপর নিয়ামত দিয়েছিলেন এবং তুমিও যার প্রতি অনুগ্রহ করেছিলে তুমি যখন তাকে বলেছিলে তোমার স্ত্রীকে নিজের কাছে রেখে দাও এবং আল্লাহকে ভয় করো আর তুমি অন্তরে যা গোপন রাখছ আল্লাহ তা প্রকাশ করে এবং তুমি মানুষকে ভয় করছ অথচ আল্লাহ অধিকতর হকদার যে তুমি তাকে ভয় করবে অতঃদ যখন তার স্ত্রীর সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করলাম যাতে পালক পুত্রদের স্ত্রীদের ব্যাপারে মুমিনদের কোনো অসুবিধা না থাকে যখন তারা তাদের স্ত্রীদের সাথে বিবাহ সম্পর্ক ছিন্ন করে আর আল্লাহর আদেশ কার্যকর হয়ে থাকে সুরা আহাত প্রশ্ন হচ্ছে আয়াতের এই অংশ আপনি অন্তরে এমন বিষয় গোপন করছিলেন যা আল্লাপাক প্রকাশ করে দেবেন আপনি লোকনিন্দা ভয় করছিলেন অথচ আল্লাহকেই অধিক ভয় করা উচিত এই অংশে আল্লাহ রসুল্লাহ কি গোপন করছিলেন বিতর্ক এই বিষয় নিয়ে। দ্বিতীয় ব্যাখ্যায় যারা বিশ্বাস করেন তাদের মতে আল্লা রসুল্লাহু আলি ইসলাম যেটা গোপন করেছিলেন সেটা হচ্ছে জাইনাবের প্রতি তার দুর্বলতা তাদের মতে তিনি তার দুর্বলতার কথাটি গোপন করেছিলেন আর বেশিরভাগ আলিম অর্থাৎ যারা তৃতীয় ব্যাখ্যাটি গ্রহণ করেছেন তাদের মতে আল্লাহ রসুল্লাহমু আলি আসলাম যা গোপন করেছিলেন সেটা তার অনুভূতি নয় বরং সেটা ছিল তার এই জ্ঞান যে ভবিষ্যতে তার সাথে জাইনাবের বিয়ে হবে আর যেহেতু জাইনাব ছিল তার পালক পুত্রের স্ত্রী বিষয়টি মানুষ সহজভাবে নেবে না তা ভেবে ভবিতব্য এই ঘটনার কথা গোপন করেছেন কাজে আমরা কোরআন দিয়ে বোঝার চেষ্টা করব রসদুল্লাহসাল্লামু আলিহাস্লাম কি গোপন করেছেন তার অনুভূতি নাকি ভবিষ্যতের একটি ঘটনা আল্লাহ তালা বলছেন আপনি অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ প্রকাশ করে দেবেন এর সবচেয়ে চমৎকার ব্যাখ্যা দিয়েছেন আল বলেছেন আল্লাহ এখানে বলেছেন রসুল ইসলাম একটা বিষয় গোপন করেছেন আল্লাহ বলেছেন তিনি সেটা প্রকাশ করে দেবেন তাহলে আমরা কি দেখছি আল্লাহ আসলে কি প্রকাশ করে দিয়েছেন বাস্তবে আল্লাহ যা প্রকাশ করেছেন সেটা হল রসুল্লাহ সাল্লা ইসলামের সাথে জাইনাবের বিয়ে হওয়াটা অন্যান্য যেসব গল্প রটানো হয়েছে সেসব তো আল্লাহ প্রকাশ করেননি আল্লাহ প্রকাশ করেনি রসুল্লাহ আলহিহামের জাইনাবের প্রতি কোন দুর্বলতা ছিল সুতরাং এই এক ব্যাখ্যাতেই আর কোরআনের এই আয়াত দিয়েই স্পষ্ট হয় যে জাইনাবের সাথে পরবর্তীতে রসুল উহ আলিমের বিয়ে হবে এটা তিনি জানতেন কিন্তু সেটা তিনি প্রকাশ করেননি প্রসিদ্ধ তার সিরগুলো এই ব্যাখ্যাটি গ্রহণ করেছেন যেমন আলী জৈনুল আবিদিন ইবিন হুসাইন বলেন আল্লাহ নবীকে বলেছেন যে জাইনাব তার স্ত্রী হবেন কিন্তু এর পরেও জয়দ যখন জাইনাবের ব্যাপারে অভিযোগ নিয়ে আসতেন তখন নবিজি বলতেন আল্লাহকে ভয় করো এবং তোমার স্ত্রীকে সাথে রাখো এই প্রসঙ্গে আল্লাহ বলছেন আপনি এমন বিষয় গোপন করেছেন যা আল্লাহ প্রকাশ করে দেবেন আল সাহাবি এই প্রসঙ্গে বলেন যে আল্লাহ বলেছেন যা গোপন করা হয়েছে তা তিনি প্রকাশ করে দেবেন আল্লাহ কখনও তার অঙ্গীকার ভঙ্গ করেন না আমরা যা দেখি তা হল আল্লাতাল নবীজির সাথে জাইনবাবের বিয়ে হওয়া ছাড়া আর কিছুই প্রকাশ করেননি যদি জাইনাবের প্রতি নবীজির দুর্বলতা থাকত তাহলে আল্লাহ সেটা প্রকাশ করে দিতেন এ থেকে প্রমাণ হয় যে কারণে নবীজিকে তিরস্কার করা হয়েছিল সেটি হচ্ছে তিনি জায়দকে বলেছিলেন তোমার স্ত্রীকে সাথে রাখো। অথচ তিনি জানতেন জাইদের স্ত্রী তার স্ত্রী হবে কাজেই তিনি গোপন করেছিলেন সেটা যেটা আল্লাহ তাকে জানিয়েছিলেন তাই তিনি লজ্জার কারণে জায়দকে বলতে পারেননি যে তোমার স্ত্রী শীঘ্রই আমার স্ত্রী হবে আজহরি বকরবেন কুশাইরী হাকিমা তেরম আর হাজার তাদের প্রত্যেকে করেছেন সেটি হচ্ছে একটি তথ্য বা একটি জ্ঞান তিনি জানতেন যে তার সাথে জাইনাবের বিয়ে হবে এই বিষয়টি তিনি গোপন করেছেন তিনি তার দুর্বলতা গোপন করেননি রসুলসাল আলু ইসলাম এবং জাইনবকে ঘিরে যেসব গল্প ফাদা হয় প্রসিদ্ধ মুফাসসির এবং ইতিহাসবিদ এবেন কাসির রেহমাহুল্লাহ সেসব বর্ণনা উল্লেখ করাটাই সমীচীন মনে করেননি তিনি তার কিতাবে বলেই দিয়েছেন অমুক অমুক এই বিষয় কিছু বর্ণনা করেছেন যেগুলো সহি নয় এখানে আমরা এগুলো উল্লেখ করতে চাই না একটা প্রশ্ন আসতে পারে ক্ঞান গোপন করেছেন সেটাও আল্লাহ কোরআনের আয়াতে বলেছেন তিনি মানুষ কী ভাববে এটা নিয়ে ভয় পাচ্ছিলেন আমরা আগেই বলেছি আরব সমাজে পালক পুত্রকে নিজের পুত্র হিসেবেই ধরা হত নিজে ছেলের মতো পালক পুত্ররাও সম্পত্তির ভাগ পেত তাদের পালক পিতার কুনিয়া ধরে ঢাকা হতো যা আল্লাহ পরবর্তীতে আয়াত নাজিলের মাধ্যমে রহিত ঘোষণা করেছেন কিন্তু পালক পুত্রের অবস্থান ইসলামে দশজন দীনি ভাইয়ের মতো এই বাস্তবতা আরও শক্তভাবে মানুষের মনে গেঁথে নেয়ার জন্য আল্লাহ ইচ্ছে করলেন রসুল্লাহ আলিয়াস্লামের সাথে পালক পুত্র জায়েদের তালাক স্ত্রী জায়নাবের বিয়ে দেবেন যাতে মানুষ ভালোভাবে বুঝতে পারে যে পালক পুত্রের অবস্থান দিনী ভাইয়ের মতোই তার তালাক প্রাপ্তা স্ত্রীকে বিয়ে করা যায়েজ এবং এতে নাক ছিটকানোর কিছু নেই কিন্তু রসুল সাল্লাস্লামের জন্য এটা কিছুটা বিপ্লতকর পরিস্থিতি ছিল যে কারণে তিনি ব্যাপারটা প্রকাশে আনেননি যতক্ষণ না আল্লাহ নিজে আয়াত নাজিল করে জাইনাবের সাথে বিয়ের ঘোষণা দেন উস্তাদ সৈয়দ কুতুব রহিমাহুল্লাহ এই ব্যাপার মন্তব্য করেছেন জাইনাবের সাথে রসুল্লাহ সাল্লাহু আলি ইসলামের বিয়ে হবে এটা ঠিক ওয়াহি হিসেবে আগে রসুলের কাছে আসেনি তবে তিনি বিষয়টা বুঝতে পেরেছিলেন যদি ওয়াহি হিসেবে আসত তিনি কোন গোপন করতেন না যা আমরা পরবর্তীতে দেখেছি যখন আল্লাহ জাইনাবের সাথে বিয়ের ঘোষণা দিয়েছেন সাথে সাথে তিনি জাইনাবের কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন এই ঘটনার মাধ্যমে ইসলামের শত্রুদের আরও একটি অপপ্রচারের জবাব দেয়া সম্ভব তাদের একটি বড় অপপ্রচার হল আল্লাহ রসুল সাল্লু আলী আসালাম নিজে কোরআন রচনা করেছেন এই অপবাদ নিয়ে আলোচনার বিশাল জায়গা রয়েছে প্রসঙ্গক্রমে শুধু একটা বিষয়ের কথাই আমরা এখানে উল্লেখ করব সেটি হচ্ছে আল্লাহ রসুল্লাহ আলী ওয়াহির মাধ্যমে জানতে পেরেছিলেন যে জাইনাবের সাথে তার বিয়ে হবে কিন্তু লোকলজ্জার ভয়ে তিনি কাউকে কিছু বলতে পারেননি বরং জাইদকে তালাক না দিতেই উপদেশ দিয়েছেন কিন্তু আল্লাহ তালা এই বিষয়টি নিন্দা করেছেন আর তুমি মানুষকে ভয় করেছিলে অথচ আল্লাহ বেশি অধিকার রাখেন যে তুমি তাকেই ভয় করবে সমাজের মানুষ কি বলবে এটা ভেবে আল্লাহ রসুল সাল্লাহ আলী পাচ্ছিলেন আর এজন্য আল্লাহ তাকে নিন্দা করেন যদি আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলাম নিজেই কোরআন লিখতেন তাহলে তিনি নিজের লেখা কিতাবে নিজে নিন্দা বা সমালোচনা করতেন না কারণ একজন মানুষ কখনোই প্রকাশ্যের লজ্জায় বা অস্বস্তিতে পড়তে চায় না কিন্তু এই আয়াতটি ছিল রসলাসাল্লাহ আলিউসলামের জন্য কিছুটা অস্বস্তিকর কেননা এখানে আল্লাহ তালা মৃদু ভাষায় তাকে তিরস্কার করেছেন এই প্রসঙ্গে মা আয়সার একটি চমৎকার মন্তব্য এখানে উল্লেখযোগ্য যদি আল্লাহ আলী কোন আয়াত গোপন করতেন তবে তিনি তাকে নিন্দা করার এই আয়াতটি মানুষের কাছে গোপন করতেন যাই হোক অবশেষে সাথে জাইনাবের বিয়ে হল ওয়ালিমা হল প্রায় তিনশ জন অতিথিকে আপ্যায়ন করা হল ওয়ালিমার অনুষ্ঠানে ওয়ালিমার অনুষ্ঠানে কি হয়েছিল তার একটি বিস্তারিত বর্ণনা পাই সহি মুসলিমের একটি হাদিসে আনসেবেন মালিক রানহ বর্ণনা করেন রসুল্লা আলী আসলাম জাইনা বিনতে জাহাজকে বিয়ে করলেন এবং তার পরিবারের কাছে গেলেন আমার মা উম সাল্লাম আনহা হায়েস অর্থাৎ খেজুর চর্বি আর দুধে তৈরি একটি খাবার তৈরি করেছিলেন এবং সেটা একটা ছোট পাত্রে রেখে আমাকে বললেন আনাস এটা রসুল্লাহ আলী আসলামের কাছে নিয়ে যাও এবং তাকে বলো আমার মা আপনার খেদমতে এই খাবার পাঠিয়েছেন এবং আপনাকে সালাম পৌঁছিয়েছেন আরো বলবে যে তিনি বলেছেন ইয়া রসুল্লাহ আপনার জন্য আমাদের পক্ষ থেকে এটা অতি সামান্য আনাস রাজিয়াল আহু বলেন আমি হায়েস নিয়ে বললাম সাল্লা বল আমার মা আপনাকে সালাম দিয়েছেন এবং বলেছেন আমাদের পক্ষ থেকে আপনার জন্য এটা অতি সামান্য তিনি বললেন এটা রাখো। তারপর বললেন যাও রাখ তার দাওয়াত দাও আর সেসব লোককে দাওয়াত দাও যাদের সাথে তোমার দেখা হবে আনাস রাজিয়াল আনহু বললেন তখন আমি সেই লোকদের দাওয়াত দিলাম এবং যাদের সাথে দেখা হল তাদেরকেও দাওয়াত দিলাম সাবিত রাজিয়াল আনহু বললেন আমি আনাস রদিয়াল আনহোকে জিজ্ঞেস করলাম আমন্ত্রিত লোক সংখ্যা কত ছিল তিনি বললেন প্রায় তিনশো আল্লাস আমাকে বললেন আনাস হাইসেট পাত্রটি বলেন দাওয়াত পাওয়া লোকেরা সবাই আসল পুরো ঘর আর সুফার চত্বর ভরে গেল রসল সালু আলহাম বললেন তোমরা দশজন করে প্রত্যেকেই এই পাত্র থেকে নিজের সামনের স্থান থেকে খাবার খেতে শুরু করনাসর আনহো বললেন সকলেই খেয়ে তৃপ্ত হলেন তিনি বলেন এক দল গেল আরেক দল প্রবেশ করল এভাবে সকলে খাবার খেল তারপর তিনি আমাকে বললেন আনাস হায়াসের পাত্রটি উঠাও তিনি বলেন এরপর আমি পাত্রটি তুলে নিলাম পাত্রটি রাখার সময় আমি বুঝতে পারলাম না যে খাবার কি আগের চাইতে বেড়ে গেল কিনা কিছু লোক রসুল্লাহ সাল্লু আলহামের ঘরে বসে কথাবার্তা বলতে লাগল আর রসল্লাহসাল্লু আলি আসলাম সেখানে বসা ছিলেন এবং তার সহধর্মিনী জাইনাব দেলের দিকে করে পিছনে ফিরে রইলেন তাদের উপস্থিতি তার কাছে কষ্টকর মনে হলো। তারপর তিনি তার অন্যান্য স্ত্রীর কাছে বেরিয়ে গেলেন এবং কিছুক্ষণ পর তিনি এলেন লোকগুলো দেখলো যে রসল সাল্লু আলী আসলাম ফিরে এসেছেন এবং তারা বুঝতে পারল যে তাদের এভাবে বসে থাকা নবীজের জন্য কষ্টদায়ক হচ্ছে তখন তারা তাড়াতাড়ি দরজার দিকে এগিয়ে গেল এবং সবাই বেরিয়ে গেল তখন রসুল্ল সাল্লু আলী আসসালাম এলেন এবং পর্দা টেনে দিলেন এবং পর্দার ভিতরে প্রবেশ করলেন আমি ঘরে বসে রইলাম কিছুক্ষণের মধ্যে তিনি আমার কাছে ফিরে এলেন তখন এই আয়াত নাজিলাম বের হয়ে আয়াত লোকদের কাছে পাঠ করলেন ইউ নলকুম ইল পি নীন ইন হু অল কিং ইদুয়ই তুমূ ইদ পাই তুমি মুস্ত নিসী নি হদী ইন জিন্ন বীস এস্তহীমিন কুম ওহুয়স্তহী মিন হ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 হে মোমিন গন তোমরা নবীর ঘর সমূহে প্রবেশ করোনা অবশ্য যদি তোমাদেরকে খাবারের অনুমতি দেয়া হয় তাহলে প্রবেশ করো খাবারের প্রস্তুতির জন্য অপেক্ষা না করে আর যখন তোমাদেরকে ডাকা হবে তখন তোমরা প্রবেশ করো এবং খাবার শেষ হলে চলে যাও আর কথাবার্তায় লিপ্ত হো না কারণ তা নবীকে কষ্ট দেয় সে তোমাদের বিষয় সংকোচ বোধ করে কিন্তু আল্লাহ সত্য প্রকাশে সংকোচ বোধ করেন না আর যখন নবীপত্নীদের কাছে তোমাদের কোন সামগ্রী চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে এটি তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র আর আল্লা রসুলকে কষ্ট দেয়া এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিয়ে করা কখনো তোমাদের জন্য সঙ্গত নয় নিশ্চয়ই এটাই ছিল রসুল্লাহ আলহি ইসলামের স্ত্রীদের মধ্যে সবচেয়ে বড় পরিসরের এবং উত্তম ওয়ালিমা এই ওয়ালিমায় অতিথিদের মাংস আর রুটি দিয়ে আপ্যায়ন করা হয়েছিল আনহার একটি ঘটনা দিয়ে আমরা আজকের পর্বের ইতি টানছি খরিফা অমর ইবনুল খতর আমলে সবচেয়ে বেশি রাষ্ট্রীয় ভাতা পেতেন আল্লাহর উমুল আল্লাহ রসুল্লাহরা পরিমাণে যা ছিল বারো হাজার দীরহাম জাইনাবের কাছে যখন এই অর্থ আসত তখন তিনি আফসোস করতেন দুনিয়ার এই সম্পদের ফিতনার ভয় করতেন এবং এই পুরো অর্থ তার দাসকে দিয়ে বলতেন যাও অমোকের কাছে যাও অমোকের কাছে যাও এভাবে যতক্ষণ না পর্যন্ত সমস্ত দীরহাম শেষ হচ্ছে এই খবর যখন অমর রাদিল ও আনহুর কাছে পৌঁছল তিনি উমিন জাইনাবের সাথে দেখা করতে গেলেন বললেন আমরা জানি আপনি কোষাগার থেকে পাঠানো অর্থ কী করেছেন এই নিন এখানে আপনার জন্য আরও এক হাজার দীরহাম পরে দেখা গেল এই এক হাজার দীরহামও জাইনাব দান করে দেন এবং আল্লাহর কাছে তিনি দোয়া করেন হে আল্লাহ এই সম্পদ যেন আগামী বছর আমাকে দেখতে না হয় নিশ্চয়ই এই দীরহাম হল ফিতনা আল্লাহ তালা জাইনাবের দোয়া কবুল করেছিলেন পরের বছর সেই অর্থ আসার আগেই তিনি ইন্তেন পরবর্তী সময় রসুলামের স্ত্রীদের মধ্যে তিনি প্রথম ইন্তিকাল করেন ওমর রদিল আনহো তার জানাজা পরান এবং শকত সাহাবি তার জানাজায় শরীখন আজকের পর্ব আমরা এখানে শেষ করছি পরবর্তী পর্বে আমরা হিজ্রি ষষ্ঠ বর্ষে প্রবেশ করব ইনশাল্লাহ ফেসবুক পেজ ডবসবুক ডট কম স্ল্যাশ রেইনড্রিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডব্লু ডবল অথবা স্ল্যাশ চ্যানেল wwwyoutubecom মিডিয়া 2 0